Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Innalhamdulillah na'ahmaduhu wa nasta'inuhu wa nasta'ghfiruhu wa na'udhu billahi min syurur anfusina wa min sayyi'ati amalina. Man yahdihillahu falamudilla lahu wa man yudlil falaha adiyya lahu wa ashahadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa ashahadu anna muhammadan abduhu wa rasuluhu. Shammu'anidashriq bin da'amra ala sallallahu ala sallallahu ala sallam, imam abu jahfurt wa rahmatullahu ala rachidu wa bayana আহলসুন জামাতের আকিদার বর্ণনা এই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে তিনি বলেছিলেন আমরা ইমান রাখি এবং নবীদের মালাইকে সেখানে তিনি নবীদের কিছু যে কর্মকাণ্ড বর্ণনা করেছেন তাদের উপর কিভাবে ইমান আনতে সেটা উল্লেখ করেছেন আমরা আলোচনা করছিলাম নবীরা আসলে কি করেন কি যেন নবীদেরকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছিলেন এর মধ্যে প্রথম যে বিষয়টি ছিল সেটা হচ্ছে নবীদের প্রথম দায়িত্ব হচ্ছে আলবালাহুল মুবিন সুস্পষ্টভাবে প্রচার করা নির্দেশ দিয়ে যা আপনাকে অবশ্যই প্রচার করার জন্য প্রেরণ করা হয়েছে কখনো কখনো কখনো তিনি বলেছেন উতলুমা যে আপনার কাছে যা হয়েছে তা তেলাওয়াত করে শুনান। এই তেলাওয়াত করে শোনানাই হচ্ছে প্রচার করা কখনো কখন আল্লাহ তালা বলেছেন করুন কখনো কখনো তিনি বলেছেন যে আল্লাহ যে আপনার কাছে যা আমরা যা আমরা নাজিল করেছি যে জিকির জিকির বলেছেন কোরআনকে লে তুবাইন আলিনিয়াস বয়ান করার জন্য মানুষের জন্য অর্থাৎ তাবলিক বলেন বয়ান বলেন তেলাবাত বলেন সব একই অর্থে একই অর্থে প্রচার করতে হবে সেই প্রচার বয়ানের মাধ্যমে হোক প্রচারের মাধ্যমে হোক তিলাবাতের মাধ্যমে হোক যেভাবে হোক আপনাকে সে প্রচার কাজে ব্রতী হতে এটা নবীদের দায়িত্ব আল্লাহ তালা কোরআনে করিম অন্য আয় বলেছেন যারা এই বয়ানের কাজে লিপ্ত রয়েছে যারা এই বয়ানের কাজে লিপ্ত রয়েছে তারাই হচ্ছে সত্যিকারের নবীদের দায়িত্ব পালন করেছে আর যারা এই এর বেশি নবীরূপের দায়িত্ব আল্লাহ তালা দেননি বয়ানের দায়িত্বই আল্লাহ তালা তাকে দিয়েছেন অর্থাৎ জোর করে কাউকে ইমিয়ানের দায়িত্ব আল্লাহ তালা দেননি এজন্য কোরআন করিম আল্লাহ তাল বলেছেন ওয়াই ইনতা যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফাইনাম বালাক তাহলে আপনি জেনে রাখুন যে আপনার দায়িত্বশুষ প্রচার করা আপনার দায়িত্ব শুধু প্রচার করা অন্য আল্লাহ বলছেন যারা বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছেন এই দায়িত্ব পালনের বিরোধিতা যখন হয়নি তখন তারা সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন আজও নবীর যারা অনুসারী তাদের প্রথম দায়িত্ব হচ্ছে সুন্দরভাবে প্রচার করা তাদের দায়িত্ব না কারো উপরে জোর করে আক্রমণ করে কোনো কিছু তাদেরকে জোর করে তা চাপিয়ে দেয় এটা দায়িত্ব নয় তবে যারা এই দাওয়াতে বিরোধিতা করবে এই তবলিগের বিরোধিতা যারা এগিয়ে আসবে যারা বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে কথা বলা তাদের বিরুদ্ধে কাজ করা তাদের বিরুদ্ধে অগ্রসর হওয়া এটা কিন্তু ইমানদার মাত্রে তাদের দায়িত্ব যার যতটুকু সমর্থ আছে ততটুকু কেউ অন্তর দিয়ে করবে কেউ মুখ দিয়ে বলবে আর যাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছেন তারা সেখানে হাত দিয়েও সেটাকে পরিবর্তন করবে এটাই হচ্ছে দায়িত্ব এই দায়িত্ব তাবলীগের দায়িত্বের করলে তখন সেটা এসে যায় প্রচার করা আহ্বান করা প্রেরণ করেছি প্রত্যেক উম্মতের মধ্যে রাসুল প্রত্যেক জাতিতে আল্লাহ রাসুল প্রেরণ করেছেন কিন্তু দাবি একটি ছিল সেটা হচ্ছে আনির তগত একমাত্র আল্লাহর আবাদত করো এবং তগতের আবাদত বর্জন করো তগত হচ্ছে আল্লাহর বিরোধী শক্তি আল্লাহ যারা আল্লাহর কোন খসুসিয়ত আল্লাহর বৈশিষ্ট্য দাবি করবে তারাই হচ্ছে আল্লাহ তাল নাম গুণ আল্লাহ তাল বৈশিষ্ট্য অথবা আল্লাহ লোহিয়তের কোন বৈশিষ্ট্য যারা দাবি করব তারা হচ্ছে আহ্বান করার জন্য আল্লাহ করে নবিরাসুলদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা কোরআনকারী আল্লাহ তালী অন্য জায়গায় সেটা বলেছেন ওমা আমরা এর পূর্বে কোনো আপনার পূর্বে কোনো রাসুল প্রেরণ করেছি তার কাছে ওহে প্রেরণ করেছি একথা বলে আমি ব্যতিত অর্থাৎ আল্লাহ ব্যতিত আর কোন সত্যিকার নেই কোনো করো একমাত্র আল্লাহরই আবাদত করো আমারই আবাদত করো আল্লাহ তালা বলেছেন অর্থাৎ আমরা যেন তারই আবাদত করি এই নির্দেশনা দিয়ে যোগে যোগে আল্লাহ তালা যত নবী রাসুল সবাইকে পাঠিয়েছেন তাহলে নবী রাসুলদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা এই দায়িত্ব বর্তমানে অবর্তমানে দায়িত্ব সমস্ত উম্মতের দায়িত্ব যে আমরা নবী নবিরাসুলা যে পথে মানুষকে আহ্বান করেছে সেই পথেই সেই পথের দিকে মানুষকে আহ্বান করব। সেই পথের দিকে মানুষকে আহ্বান করবো রসুল্লাহ সাল্লাম তার এই দাওয়াতের আল্লাহর পথে দাওয়াতের একটি উদাহরণ দিয়েছেন একটি হাদিসে সেই হাদিসটি উল্লেখ করবো যাতে করে আমরা বুঝতে পারি দাওয়াত কিভাবে দিতে হবে এখন দাওয়াত অনুসরণ করলে কি লাভ দাবাতের অনুসরণ না করলে তাদের কি পরিণতি হবে হাদিসে বর্ণনা করা হয়েছে হাদিসে বলেন আমি ঘুমত্ত অবস্থায় ছিলাম এমন সময় দেখলাম জিব্রিল আমার মাথার কাছে আসলো মিকাইল আমার পায়ের কাছে আসলো দুজন দুই পাশে আসলেন একজন তার সাথীকে বলছিলেন এদের হুম তোমরা তার জন্য একটি উদাহরণ দাও অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ জন্য উদাহরণ দেওয়ার জন্য একজন তার আরেকজনকে বলছেন একটি উদাহরণ দাও যে বুঝিয়ে দিতে পারে তখন বললেন আরেকজন উদাহরণ দিলেন এটা এসমা এসমা হে নবী আপনি শুনে নিনুকা আপনার কান শুনছে ওয়াকাল কলবিকা আর আপনার আপনার জেনে নিন আপনার কলবে গ্রহণ করে নিচ্ছে ইনামা মাথার লুকা মাথার আপনার উদাহরণ এবং আপনার উন্মতির উদাহরণ হচ্ছে ভিতরে খাবার রাখলেন সুম্মা সুলান ইয়াদহি তারপর তিনি একজন লোক পাঠালেন যে মানুষদের খাবারের দিকে আহ্বান করতে কেউ কেউ সে যাকে পাঠালেন তার অনুসরণ করে আসল অল ইসলাম সে বাড়ি হচ্ছে ইসলাম ওয়ালবাই তুলনা আর সেই ঘরটি হচ্ছে জান্নাত ও আন্তুল হারে মোহাম্মদ আপনি হচ্ছেন একজন রাসুল বা যার আল্লা পক্ষ থেকে ফেরেছে দূত মান আজ ইসলাম যে ব্যক্তি আপনার ডাকে সাড়া দিবে সে ইসলামে প্রবেশ করবে প্রবেশ করবে ওমান দাখাল ইসলাম দাখাল যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করবে সে জানাতে প্রবেশ করল ও দাফি আর যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে এর মধ্যে যা আছে তা বক্ষণ করতে পারবে ইমাম বুখারি এবং ইমাম তিনি জাহাদিস বর্ণনা করেছেন সুতরাং সাল্লাহাম দা আল্লাহর পথে আহ্বানকারী এই আহ্বানকারী প্রত্যেকটি উম্মতের প্রত্যেকটি মানুষে আহ্বানকারী আল্লাহর পথে যারাই উম্মতের উম্মতের এই আহ্বানকারীদের ডাকে সরা দিবে আল্লাহ ইসলামে তারা প্রবেশ করবে আজার আল্লাহ ইসলাম প্রবেশ করবে তারাই জান্নাতে নাজ নত ভোগ করতে পারবে এটাই হচ্ছে নবীরাসুলদের দ্বিতীয় দায়িত্ব নবীর তৃতীয় দায়িত্ব হচ্ছে তাদেরকে সুসংবাদ দেয়া এবং তাদেরকে তাদেরকে ভীতি প্রদর্শন করা সুসংবাদ এবং ভীতি প্রদর্শন করার ব্যাপারে কোরআনে করিম আল্লাহ তালা বলে দিয়েছেন ওমা ইবাসীর কিসে সুসংবাদ দিবেন তাদেরকে সুসংবাদ দিবেন জান্নাতের আর তাদেরকে তাদেরকে ভীতি প্রদর্শন করাবে জাহান্নামের জাহান্নামের ভয় দেখাবেন জান্নাতের সুসংবাদ দিবেন এটাই রসুল্লাহ সাল্লাহ দায়িত্ব সমস্ত নবীর দায়িত্ব ছিল এটাও নবীর অবর্তমানে এটাই এই দায়িত্বই উন্মতির উপর চলে আসে যারা দিন সম্পর্কে জানে নবীর আসুলদের দিন সম্পর্কে জানে তাদের দায়িত্ব হচ্ছে এই এদিকে আহ্বান করা অর্থাৎ তাদেরকে সুসংবাদ দেয়া যারা ইমান আনবে আর যারা ইমান আনবে না কাফের হবে নিফাক করবে শির করবে তাদেরকে কুফুরি এবং নিফাকি থেকে মুক্ত মুক্ত জীবন জীবনযাপন করাতে আহ্বান জানাবে না করলে তারা কি পরিণতি লাভ করবে সেই ভীতি প্রদর্শন তারা করবে সুসংবাদ প্রদান এবং ভীতি প্রদর্শন এ একটি উদাহরণ রস উল্লাহ সাল্লা হাদিসে দিয়েছেন তিনি বলেছেন যে আমার এবং আল্লাহ তালা আমাকে যা নিয়ে প্রেরণ করেছেন যা নিয়ে আমাকে প্রেরণ করেছেন তার মধ্যে একটি উদাহরণ আমি দিচ্ছি সেটা হচ্ছে ক্যামাসের রাজুলন আতা কৌমান ও আমার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কোনো জাতির কাছে এসে বলল ফে আমার জাতি আমি নিজ শত্রু দলকে দেখেছি আমি সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী ফ্না যা আনাজা সুতরাং তোমরা সাবধান সাবধান বাঁচতে চেষ্টা করো নিজেদেরকে বাঁচাও তাই ফুমিন কম হি তার জাতির কিছু লোক তার অনুসরণ করলো অনুগত্য করলো মেনে নিল ধীরে ধীরে তারা সেখান থেকে চলে গেল এবং তারা বেঁচে গেল ওয়াকায়দাবাদ তো তয়ফতুম আরেক দল ঠিকই বিরোধিতা করলো এই লোকে যে যারা ঘোষণা দিল যিনি ঘোষণা দিয়েছিলেন যে শত্রু আসছে তাদের কথা শুনলো না মৃত্যু আরোপ তাদের উপরে তার উপর মিত্যারোপ তারা সেখানে অবস্থান করে থাকল ফা সব জন সকালবেলা তাদের উপরে যাইস অর্থাৎ শত্রু সৈন্য আক্রমণ করে বসল ফা আহ্লা কাহু এবং তাদেরকে ধ্বংস করে দিল একেবারে নিচ্ছিন্ন করে দিল আতী ফাড়া মাছ সেই উদাহরণ যে যে ব্যক্তি যে ব্যক্তি মা সালানি যে ব্যক্তি আমার আনুগত্য করল এবং আমি জানিয়ে সে তা মেনে নিল ওয়ামা সালান আসান হক এবং যে হক নিয়ে আমি এসেছি সেটা যারা সেটা যারা সেটা অবাধ্য হল এবং সেটার উপর মৃত্যু আরোপ করল তার উদাহরণ অর্থাৎ যদি মাহমুদাম যে সত্য নিয়ে এসেছেন যদি তিনি ওইরকম সাবধানকারীর মতো যিনি সাবধান করেছেন যে তোমাদের উপর সত্য আক্রমণ করবে যদি কেউ তার কথা মসজিদ সত্যবাদী তার কথা অনুসরণ করে সত্যকে মেনে নিয়ে সাবধান হয়ে যায় এবং রাতের অন্ধকার থাকতে চলে যায় তবে সকালবেলা আক্রমণ করতে পারবে না কেউ ইমান নসিব হতো আর যদি গ্রহণ না করে তারা কাফের হবে গ্রহণ করলে জান্নাত লাভ করবে সুসংবাদ লাভ করবে গ্রহণ না করলে তারা জাহান নামের জাহান নামের অধিকারী হবে সেখানে তারা আল্লাহ বলছেন যে ব্যক্তি ন্যায় আমল করবে ইমানদার কামল করবে ইমানদার হয়ে পুরুষ অথবা মহিলা আল্লাহ তাকে সুন্দর জীবন দিবেন সুন্দর জীবন দিবেন অর্থাৎ দাপন করবে আর আখেরাতেও জান্না বলছেন মান ইতাবাহা হুদায়া ফলা যে ব্যক্তি আমার হেদায়ত অনুসরণ করবে কখনো সে পথভ্রষ্ট হবে না এবং হতভাগা হবে না অন্য আল্লাহ তালা বলছেন যারা আল্লাহ তালার হেদায়ত অনুসরণ করবে ইমান আনবে দুনিয়ার বুকে তারা আল্লাহ ওয়াদা করছেন তোমাদেরকে যারা ইমান আনবে এবং আমলে করবে সৎ কাজ করবে দুনিয়ার বুকে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করবেন যেমনি তিনি এর আগে সুপ্রতিষ্ঠিত করেছিলেন তার আগের লোকদেরকে যারা ইমান এনেছিল এবং সঠ পথে চলেছিল এবং সঠিক পদটি গ্রহণ করেছিল এবং আল্লাহ হয়েছেন সেই দিনকে ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ তাদের ভয়ের পরে তাদেরকে নিরাপত্তায় পরিণত করে দিবেন তাদের জীবনকে তারা একমাত্র আল্লাহরে ইবাদত করবে তার সাথে কাগজসরী করবে না বোঝা যাচ্ছে দুনিয়ার বুকে কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মেনে চলে আল্লাহ হবে না আর তার জান্নাত তাপ করবে আখেরাতের হতবাগা হবে কোরানিকিমে অন্য আয় সেটা উল্লেখ করা হতবাগা হবে যারা সঠিক যারা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ মানবে না আল্লাহ নির্দেশ মানবেনা আল্লাহ রসুলের নির্দেশ তারা কি হবে আল্লাহ কোরআন এসেছিল আহ এবং সামুদের এরকম শাস্তির ভয় মোহাম্মদ রাস্লাম দিয়েছেন তাহলে বোঝা গেল জান্নাতের সুসংবাদ ইমানদারদের জন্য কাফেদের জন্য জাহান নামের ভীতিপ্রদ শাস্তির কথা মাহমুদ রসুল্লা বর্ণনা করে গেছেন এবং সমস্ত নবিরাসুলগণ তা বর্ণনা করে গেছেন এটা নবিরাসুল অন্তর্ভুক্ত নবীর রাসুলদের দায়িত্বের ভিতরে আরো যে সমস্ত জিনিস রয়েছে চতুর্থ যে জিনিসটি সেটা হচ্ছে যে তারা মানুষদেরকে তাদের অন্তরকে পবিত্র করার কাজে নিয়ে যেতে থাকেন আল্লাহ তালা কোরআনকারিম এই জন্য বলেছেন যে পাঠিয়েছেন কি করবে তিনি শোনাবে সেটা হচ্ছে দাওয়া সেটা হচ্ছে তাবলিগ ও ইউজাকিহিম পবিত্র করবেন অন্তর পবিত্র করার কাজটি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেটা হচ্ছে আকিদা বিশ্বাস নষ্ট আকিদা বিশ্বাসকে সঠিক পথে নিয়ে আসেন নবীর এই দায়িত্ব গুলো নবীর পালন করেছিলেন আর একটি বড় দায়িত্ব হচ্ছে নবিরাসুলগন যেটা পালন করে থাকেন যে বনি বনী উপরে जहान नामी दीब ना बरारे जहां तक जिनप्रतिष्ठित करबी रसुल्व नबी रसुल्लाह के प्रत्येक नबीरसुलर्तमान सुंदर भाई पालन कर